জিরো ওয়ান জিরো টু ফোর ওয়ান নাইন টু পাউন্ড অ্যাকাউন্ট নম্বর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 সালামু আলাইকুম আহমতুল্লাহি ওবার পিস টেলিভিশন বাংলা দর্শক শ্রোতা মণ্ডলীকে আমন্ত্রণ জানাচ্ছি আল কোরআন বিষয়ক অনুষ্ঠানে আমরা ইতিপূর্বে দুটো অনুষ্ঠানে আল কোরআন পড়া ব্যাখ্যা করা বিশ্লেষণ করা তাফসির বিষয়ক আলোচনা উপস্থাপন করেছিলাম সম্মানিত দর্শক শ্রোতারা আপনারা জানেন আল কোরআন মহাগ্রন্থ আল্লাহ সুবাহানার এক মহিমাময় বাণী যেটি বিশ্ব মানবের জন্য আল্লাহ সুবাহানুয়া তালা হৃদায়তের আলোকবর্তিকা হিসাবে নাজিল করেছেন এ কোরআন হচ্ছে সমস্ত জ্ঞান বিজ্ঞান এবং সমস্ত জ্ঞানের উৎস মহাগ্রন্থ আল কোরআনের জ্ঞানের ব্যাপকতা এত ব্যাপক যে কেমত পর্যন্ত যদি তার ব্যাখ্যা বিশ্লেষণ আলোচনা চলতে থাকে তাহলেও এর আলোচনা ব্যাখ্যা বিশ্লেষণ কখনো শেষ হবে না এজন্যই বিশ্বনবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লি সাল্লামের সময়কাল থেকে নিয়ে বিশেষ করে খোলাফাই রাশেদিন সাহাবাইকরামজমাঈন তবে এবং পরবর্তী যুগের প্রতিটি ধাপে প্রতিটি সময়ে এই কোরআনের উপরচিত হয়েছে বহু সংখ্যক ব্যাখ্যা ও তাপসির গ্রন্থ আমরা বিগত দুটো অনুষ্ঠানে দেখিয়েছিলাম যে কিভাবে কোরআনের ব্যাখ্যা কোরআন থেকে করা হয় এবং কোরআনের অর্থকে স্পষ্ট করার জন্য কোরআনের অন্তর্নিহিত বিষয়কে সুস্পষ্ট করে উপস্থাপন করার জন্য একটি আয়াত একটি আয়াতের কীভাবে ব্যাখ্যা উপস্থাপন করে এবং যেটিকে আমরা দেখিয়েছিলাম এটি হচ্ছে কোরআন দ্বারা কোরআনের ব্যাখ্যা আর দ্বিতীয়টি ছিল যে বিশ্বনবী মাহমুদুর রসুল করা হয়েছে তিনি কোরআনের বিভিন্ন বিষয়গুলোকে তার নিজের বাস্তব জীবনের বিভিন্ন আমলের মাধ্যমে পরিপূর্ণ করে দিয়েছেন আমরা আজ এই কোরআনের আরো দুটি ব্যাখ্যা করার পদ্ধতি নিয়ে আলোচনা করব আরবি ভাষার মাধ্যমে কোরআন ব্যাখ্যা বা তাফসির এবং সাহাবাদের শাহাবাদের কথোপকথন থেকে তাফসিরের ব্যাখ্যা আজকের এই অনুষ্ঠানে আমাদেরকে এই বিষয়টি সম্পর্কে আলোচনা উপস্থাপন করার জন্য আমাদের মাঝে তশ্রিফ এনেছেন ডক্টর মুসলিহুদ্দিন আর আমাদের মাঝে উপস্থিত আছেন শেখ আব্দুম এবং আলোচনা উপস্থাপন করার জন্য আমাদের সঙ্গে আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ লুকমান হোসেন আসালাম আমি ডক্টর আহমদুল্লাহ এই অনুষ্ঠানটি উপস্থাপন করছি তো সম্মানিত দর্শক শ্রোতা আমরা কোরআনের ব্যাখ্যা কেন শিখবো এবং কেন আমরা কোরআনের ব্যাখ্যার দিকে যাব এটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয় যে কোরআন আল্লাহ সুহানুতার বাণী এবং যে কোরআন নাজিল করা হয়েছে আপনার এবং আমার জন্য যে কোরআনের ভিতরে আপনার এবং আমার জীবনের সকল প্রশ্নের উত্তর রয়ে গেছে আমাদের জীবনের প্রাপ্যই ঘটে যাওয়ার সকল সমস্যার সমাধানের ভিতরে রয়ে গেছে সেই কোরআনকে যদি আমরা যথাযথভাবে উপলব্ধি করতে না পারি তাহলে আমরা কোরআনের যে মূল আবেদন কোরআনের যে মূল আলো সেখান থেকে আমরা বঞ্চিত থেকে যাব তা আমরা এই আলোচনায় আহ্বান জানাবো প্রথমেই আমাদের সাথে আসেন ডক্টর মুসলিহদ্দিন সাহেবকে যে কোরআনের ব্যাখ্যা আমরা তো দেখেছি কোরআনের মাধ্যমে কোরআনের ব্যাখ্যা এবং হাদিসের মাধ্যমে কোরআনের ব্যাখ্যা যারা সাহাবি ছিলেন তারাই তো উপযুক্ত এত সন্দেহ নাই অবশ্যই ছিলেন এমনি আব্বাস রাজি আনহুক হয়েছিলাম তাদের আতা তার ছাত্র বাহিনী ছিলেন মদিনা তো এরকম হয়েছিল তারা সেখানে এই তাপসির চর্চা করেছেন সহেল বখারিতে কে তাব খুললেই দেখা যাবে ছড়িয়ে দেওয়ার জন্য এই কার্যক্রমটি বা দায়িত্বটি সাহায্যের একটা আয়াত নবী করিম সালিসের উপরে অবতীর্ণ হলো তখন তিনি তার বাস্তব হুকুম কিভাবে দিলেন কিভাবে এর প্রথম দর্শক কিন্তু তারা হচ্ছেন বাস্তবতার দর্শক এই হিসেবে একটা আয়াতের তাপসির কি হতে পারে এটা খুব স্পষ্ট হবে সাহাবিগুনের আর যারা আরবি না অন্য ভাষাভাষী তারাও যদি চেষ্টা করে আরবি ভাষা শিখতে শিখে কোরআন বুঝতে পারবে অথবা তার ভাষায় যখন ওটাকে বলে দেওয়া হবে তখন সে সেটা বুঝে যাবে কোরআন শরীফের এই समस्या बुजते पे बोझा सठीक सिद्धांत जो उपन होते जा कुरान शरीफे तपसिले पद्धति पद्धति हुजर साम क्लियर যে উমরা করবে সে যদি সাফা মারো তো আপ করে তাহলে কোনো গুণা হবে না এ আয়াতের যে অর্থটা আমি আপনাদের সামনে বললাম দর্শকরা শুনলেন এখান থেকে যখন আপনি ডিসিশন নিবেন ঠিক আছে কিন্তু এরপর যখন ডিসিশন নিচ্ছি আমার এই অর্থটা বুঝেছি এরপর ডিসিশন নিলাম যে তাহলে হজে করা কোনো প্রয়োজন নাই যেটা বলবো যে কোরআনের বাস্তব চিত্র এটার জন্য আমাদেরকে অবশ্যই সাহাবাদের নিকটে যেতে হবে কারণ তারাই তখন এটাকে প্রত্যক্ষ করেছেন এবং আমরা অনেক ক্ষেত্রে দেখেছি घटनारिप्रेबाह बोखारी मुस्लिम घटना के बड़ो बड़ा उमर बसा तो बड़ो बड़ो सहबी गोधर बुजान তারপর সবাই ডাকেন সেখানে আব্দুল আব্বাস কে বললেন যে তুমি বলো কি বুঝেছো তখন আবদুল্লিনা আব্বাস বললেন যে আমি এই সুরার অর্থ বুঝেছি যে রাসুল সাল্লাহ দুনিয়াতে থাকা হয়ে লোকজন করেছে। এখন তোমার তবা এবং এসে গেছে কাল কে আমতের দিন যদি কাউকে হিসাবের সময় খালি জিজ্ঞেস করা হয় যে তুমি কেন করলাম মুনাকাশা যখন করা হয় যে তুমি চুরি করেছ কেন করেছো বা এই কাজটা করেছ কেন করেছো এই প্রশ্ন দিয়ে জানবার কথা দিয়ে যখন আল্লাহ কাউকে জিজ্ঞাসা করবে কোন নেওয়া হবে তাহলে যাদেরকে জাননাতে দিবে তাদের কিন্তু সহজ হিসেবে নেওয়া হবে হিসাব মানেই তো যে কে কি কোন কাজ করেছে কাজটা ঠিক আছে কি না আছে এটা জিজ্ঞেস করা তো এই কোরআন শরীফের বিপরীত এটা একটা মনে রাখতে হবে যে কোরআন শরীফ হাদিস শরীফ দুইটাই ওহি একটা বিপরীত বিপরীত হতে পারে না এখন যদি কখন আপনি দেখেন যে যে হয়তো যে হাদিসটা আপনি দেখতে পাচ্ছেন এই হাদিসটা প্রতিষ্ঠিত না প্রমাণিত না আর যদি আপনি দেখেন যে হাদিসটা প্রমাণিত তাহলে বুঝতে হবে যে আপনি যা বুঝতেছেন আপনার বুঝটা ঠিক আছে अर्थ हलिस तला हादीस যারই হিসাব নেওয়া হবে ধ্বংস হয়ে যাবে আল্লাহ বলছেন যে ইহাকে এটা কেমন হলো তখন আল্লাহ বললেন দেখো আয়েসা এটার অর্থ হলেই মতো করে দেখবেন তার সেখানে বিচারের মাঠে আমরা এখানে আমরা যেটা পেলাম সেটা হলো যে এই যে হিসাবের বিষয়টি অত্যন্ত একটি কঠিন বিষয় আমাদের কাছে মনে হচ্ছিল কিন্তু রাসুল হাদিসের সঙ্গে কোরআনের দ্বন্দ্ব আমরা দেখতে পাচ্ছি যে এখানে উপলব্ধি করেছেন এবং তারা যেহেতু আরবি ভাষাভাষী ছিলেন ফলে তাদের কাছে বিষয়টা যখন খুব সহজভাবে ভাবে হয়েছে আমরা কোরআনের ব্যাখ্যা তাদের কাছে পেয়েছি ফলশ্রুতিতে প্রকৃতপক্ষে এখন এই ব্যাখ্যার ক্ষেত্রে শাহাবাদের কবল একটি গ্রহণযোগ্য বিষয় তো আপনাদেরকে ধন্যবাদ সময় হলো একটা ছোট্ট বিরতি নেওয়ার সম্মানিত দর্শক শ্রোতা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকবেন আমরা কিছুটা সময়ের জন্য বিরতিতে যাচ্ছি उहीदारावाहिक दास কাল রাত এগারোটায় পুনঃ সম্প্রচার সকাল দশটায় বাংলাদেশে ডায়ালগ ডায়ালগ ডিসকশন ডিসকশন ডিবেট ডিবেলিমিনেট মিসেপন स डॉ जाकिर नायक इन बैटल देखुख समझ रचार सकाल साढ़े दस टाइम के बोलते सुने বন্দা মুশরিক ও কাফলের মাঝে পার্থক্য হলাদ সংখ্যা Me. I'm proud cause I'm rolling Islamically Everywhere I see Even on TV People talking trash about the Watch little wonders at their best. Vishay Shishura, Parabarthi Anushthaan, Peace TV, Bangalai. Assalamu alaikum warahmatullahi wabiru tiriupur shambhani to darsak shiruta. abar alu chonai firashe chhi. Aamra aderke dhanabad jayapna ramadhe shangya achhen. Amara alu chonai quran vishayok. Visheshkore e quran tafsir kora, quran ke buzharjanyo. আমরা কোন কোন পদ্ধতিতে কোরআন বুঝার জন্য চেষ্টা করব। আমাদের পিছনের কথাগুলোকে আবার একটু স্মরণ করে নিতে পারি কোরআনকে বুঝবো আমরা কোরআনের ভাষা দিয়ে আর কোরআনকে বুঝবো আমরা বিশ্বনবী মোহাম্মদ রাসুল্লাহ ব্যাখ্যা দিয়ে আর তৃতীয় যে পদ্ধতিটি সেটি হচ্ছে কোরআনকে বুঝার জন্য আমাদেরকে যেতে হবে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ প্রিয় সাহাবাদের কাছে কেননা তারাই ছিলেন রাসুলের কাছে তারা সব সময় শুনেছেন কোরআনের আবেদন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 সেখান থেকে আমরা বঞ্চিত থেকে যাব তা আমরা এই আলোচনায় আহ্বান জানাবো প্রথমে আমাদের সাথে আসেন ডক্টর মুসলিহদিনের ব্যাখ্যা আমরা তো দেখেছি কোরআনের মাধ্যমে কোরআনের ব্যাখ্যা এবং হাদিসের মাধ্যমে কোরআনের ব্যাখ্যা তো সাহাবাই তারা কোরআনকে বুঝার জন্য চেষ্টা করেছেন এবং সাহাবাইকার এই বোঝার চেষ্টাটাই কিন্তু আসলে তফসির উল কোরআন বি আকুয়ালি সাহাবা তাদের প্রচেষ্টা আমাদের কাছে তফসির হিসাবে চলে এসেছে তো এই বিষয়ে আমাদেরকে একটু বলবেন কোরআন বোঝার জন্য এবং বোঝানোর জন্য নবী সাল আলী সাল্লা যারা সাহাবি ছিলেন তারাই তো উপযুক্ত নাই তাদের মধ্যে আবার কয়েকজন শ্রেষ্ঠ ছিলেন এমনি আব্বাস রাজি করে একটা শিক্ষাগারের মতাহিদার মধ্যে মাসুদ রাজি তালুক কে কেন্দ্র করে সেখানে আল কামার তাদের আতা তার ছাত্র বাহিনী ছিলেন সূচনা ব্যাপক ভাবে বিশ্বময় কোরআনের আবেদনকে ছড়িয়ে দেওয়ার জন্য এই কার্যক্রমটি বা দায়িত্বটি স্বাভাবিক কোরআন মাইজিদের একটা আয়াত নবী করিম সালামেরাস্তবায় বিশেষ কিন্তু তারা ওই কোরআনের নাজিল হওয়ার উপলক্ষ্য হচ্ছে তারা হচ্ছেন বাস্তবতার দর্শক এই হিসেবে একটা আয়াতের তাপসির কি হতে পারে ব্যাখ্যা করেছেন আমরা এখানে আর একটু জিনিস আরো অবগত হয়ে যেতে পারি সাহাবিগুণের পরের যে স্তরটা রয়েছে তবেই সাহাবি এবং তাদের করান মাজিদ নাজেল হয়েছে কিভাবে এর বাস্তব দর্শক হচ্ছেন কিন্তু আরেকটা যুক্ত করা যায় সেটা হচ্ছে সমকালীন আরবে প্রচলিত ভাষা যেটাকে আমরা কোরআন ব্যাখ্যা করার জন্য চতুর্থ নীতিমালা চতুর্থ যে আরবি ভাষা জেলত যখন কোরআন সংগ্রহ করতে বললেন তখন নির্দেশ দিয়ে দিয়েছিলেন সেটা লোকের মধ্যেই তিনি সেটাকে জমা করে দিলেন যে এর উপর চলবে আরবি ভাষায় যেহেতু কোরআন শরীফ এসেছে আরবি ভাষাই কিন্তু এই কোরআন শরীফের ব্যাখ্যা দিতে পারে জি मौलिक जी नीतिमला जतिल जिन्हें कुराना नहीं आसर सला शब्द जो नतून को अर्थ ना बोलें बुजते हैं ओई शब्द पर अर्थ आज সেই যুগের শব্দটা কি অর্থে ব্যবহৃত হয়েছে কোরানে কি অর্থে নেওয়া হয়েছে রাসুল থেকে কিভাবে আসছে এটা কিন্তু অনেকটা অপবেক্ষা হয় আরবি ভাষায় কোরআন যেহেতু আরবি ভাষায় তার ব্যাখ্যা করে দিবে কিন্তু আপনাকে এই ডিফিনেশনটা মনে রাখতে হবে ডিফাইনটা মনে রাখতে হবে যে আরবি ভাষে কখন ব্যাখ্যাটা করবে যে কোরআন শরীফ যার হলো তিনি যদি ওই শব্দের কোনো অর্থ না করে থাকেন তাহলে আমি আমি সাহেবকে একটু ধন্যবাদ দেওয়া একটু আমরা ফিরে আসবো সেটা হচ্ছে যে এই যে আমরা চারটি পদ্ধতির কথা বললাম কোরআন ব্যাখ্যা কোরআন দিয়ে কোরআন এর ব্যাখ্যা হাদিস দিয়ে কোরআন ব্যাখ্যা সাহাবাদের উক্তি থেকে এবং কোরআনের ব্যাখ্যা প্রচলিত সেই সময়ের আরবী ভাষা করার জন্য একজন তাফসির কারক আমরা যাকে আরবীতে মুফাসির বলি তার কি ধরনের যোগ্যতা থাকা প্রয়োজন কে তাফসির করতে পারেন বা কে তাফসির করার মতো যোগ্যতা রাখেন একটু আমাদের ক্লিয়ার হওয়া দরকার অনেক সময় কিন্তু অনেকেই দেখা যাচ্ছে যে যেহেতু আরবি ভাষাই কাজেই প্রথমত আমাদেরকে এইভাবেই জানতে হবে যে আরবি ভাষার যে শব্দগুলি আছে এবং আরবি ভাষার যে পদ্ধতি লেহাজা আছে তার মান আছে এটা সে ব্যক্তিকে তাপসির কারককে জানতে হবে খুব ভালোভাবে একটা শব্দের অর্থ কেমন আসতে পারে কিভাবে হতে পারে কত অর্থ দিতে পারে এবং এই ভাষাটা কিভাবে ব্যবহার হয় এই ভাষার যুক্ত করতে পারি। একটা ভাষা কিন্তু তার ভিতরে মনে করেন বেদা থাকলো থাকলো আবার অন্য দূরের প্রসঙ্গে চলে গেলাম মুফাসরের জন্য শর্ত হিসেবে বসতে পারে একজন মুফসরের জন্য প্রথম শর্ত হচ্ছে পরিষ্কার হলো যে কোরআন বুঝতে হবে এক নাম্বার কথা আর দ্বিতীয় কথা হলো কোরআন বুঝতে হলে আমাদেরকে আরবি ভাষা শিখতে হবে একজন মুসলিম হিসেবে আমরা বিভিন্ন বিষয়ে কিন্তু যথেষ্ট জ্ঞান অর্জন করি আমরা জ্ঞান অর্জনের জন্য দেশ থেকে দেশান্তরে যাই কিন্তু যে কোরআন আমাদের হৃদয়ের অন্ধকার দূরিত করে আলু জ্বালছে সেই কোরআনকে জানার জন্য কিন্তু আমাদের খুব একটা প্রচেষ্টা নেই জন্য আমাদের প্রত্যেকটি মানুষের উচিত যে আমরা কোরআনকে যথাযথভাবে উপলব্ধি করার জন্য চেষ্টা করি এবং কোরআনের জ্ঞান দিয়ে আমাদের নিজেদেরকে আলোকিত করি সম্মানিত দর্শক শ্রোতা আমাদের এই কোরআন বিষয়ক আলোচনা অনুষ্ঠানে আপনাদের অংশ অংশগ্রহণকে আমরা মোবারকবাদ জানাচ্ছি আমরা পরবর্তী অনুষ্ঠানে কোরআনের আরও বিষয় নিয়ে আলোচনা উপস্থাপন করব আশা করি আমাদের সঙ্গে থাকবেন আপনাদের সবাইকে ধন্যবাদ কোরআন আমাদের জীবনে তার আলো দিয়ে আলোকিত করুক আমার সঙ্গে যারা উপস্থাপ আলোচক ছিলেন আমি তাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আপনাদেরকে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এটা একটি অপসংস্কৃতিক অপবিশ্বাস ইসলামী পথ প্রদর্শন জ্ঞান না থাকার কারণে কুসংস্কার গুলো চলে আসে আসলে সরিয়ার না তিনি বলেন যুগের সব খলিশুর রহমান মানী মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম আক্রমুজ্জামান বিন আব্দ সালাম শেখ শাহিদুল্লাহ খান মাদনী হারুন হোসেনের উপস্থাপনা देखे अनुष्ठान जलसाए कल साढ़े नुन सम्प्रचार सकाल आठ टेल टी لا يغير الله ابدا حكمه وهو الذي انزل اليكم الكتاب مفصلا والذين اتيناهم الكتاب يعلمون انه نزل من ربك بالحق فلا تكونن من الممترين মহানবীর প্রতি সর্বশ্রেষ্ঠ বাণীকের বিরুদ্ধে তহির